হাত কোথায় রাখবেন একদল বলতেছেন বুকের উপরে আরেক দল বুকের নিচে নাভির উপরে আর একদল নিচে আরেক দল কিছুই পাইনি তখন হাত ছেড়ে আমরা জানবো সেই হালিশ হালি সে রাসুদ কোথায় হাত রাখার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রথম দিনে শুরু করি নিজ থেকে শুরু করি একে উপরে গিয়ে আমরা ইনশাল্লাহ ওখানে রেখে দেব ভাল্লা করে যারা বলতেছেন যে হাত ছেড়ে যেতে হবে মালিকী মাঝাবের কিছু লোক এটা মানুষের এর কোন বিশুদ্ধ হারিস তো নেই এর কোনটাকে উঠিয়ে ওকে পারতে পারতেন না হাত ছেড়ে নামাজ পড়তেন ওটাই তার অনুসারীরা হয়তোবা গ্রহণ করে নিয়ে তারা হাত ছেড়ে নামাজ পড়ে এর কোন দরিদ্র বিশুদ্ধ নেই বরং বুকের হাত বান থেকে স্পষ্ট আছে বুঝে গেল এভাবে এই পক্ষে হাসান বসরি কি বলে হাসান বিনালী রাজা আল্লাহ কাল রাহু মগিরা ইমুজ থেকে কিছু বর্ণনা এসেছে যে তারা ওই হাত ছেড়ে নামাজ পড়তেন থেকে হাসান রাজি আল্লাহ আহ মগির আন সৌবাই এবং ইমুজ সোবাই থেকে যে হাত ছেড়ে নামাজ তবে সবগুলি হাদিস বলো না এই সাহাবিদের থেকে আল্লাহ থেকে তো নাই এই তিনজন সাহাবি থেকে এই ধরনের এসেছে যে তারা হাত ছেড়ে নামাজ পড়তেন সবগুলি সবগুলি সহি সবগুলি দুর্বল আর রসুলের সহিদের বিপরীত গ্রহণ করা যাবে কোন সাহাবের যদি কোন কথা বা কাজ রাসুল সাল্লামের কাজ বা কথার বিপরীত হয় গ্রহণ করা যাবে যাবে না। আর এটাই তো দুর্বল দুর্বল মানে তারা করেন হলো তাদের থেকে এটা সহি ইবনুর রহমানের প্রথম খন্ড একশো সত টাকা এরপরে আছেন যেটা নাভির নিচে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে চারটা হাত এবং দুইটা আচার এসেছে हजरत आबूर तलााम ইমা হজরত আলী বলছেন একটা কফ এই কফ বলে হাতলি আর ইমাম উল্লি সাইবা ইমাম দারাকুতি ইমামি আবু আবু হজাইফা সাহাবিদে বর্ণনা করেছেন একইভাবে এই দুই বর্ণনা সম্পর্কে আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই জাইলাই তার কিতাব নাজবুর রায়া ভালো তো শুনে হেদায় শরীফে যে সমস্ত হালিশগুলি এসেছে এগুলি তিনি ছানবিন করেছেন চার খন্ডে নাজবুর রায়া তিনি হানি মানুষ আল্লামা লড়াই বলছেন যে ঠিক একইভাবে ফতুল কাদের ইবনুল হুমাম জাইলাই প্রথম নাজবুর রায়া প্রথম খন্ড তিনশো তেরো এবং আল্লামা ইবনুল হুমাম ফতুল কাদের প্রথম খন্ড একশো সতেরো এই বর্ণনা তার সকলের মতেই দুর্বল এর হাদিস গ্রহণযোগ্য না আল্লাহ ইমাম আহমেদুল হাম্বার ইমাম মাইন এবং হাদিস মিউ শুরা সকলে তাকে বলে এই বাজে একজন ছিল এটা তারা বলেছেন বরং আল্লাহ সকলেই একমাত্র এটা বোঝা গেল যে আবু দাউদ বরং বরং আল্লাহ রহমতুল্লাহ আরো বলছেন যে আবু দাউদ শরীফের আবু দাউদ যে একটা হাদিসের কিতাব ইমা আবুদ থেকে যারা কপি করেছেন এরা অনেকেই एर मे इशाज हादिसा के बहना कराणन करें आबूदावर जो कपि बनियन इम आबूद छात्ररा परवर्तराब्लास कपि शुद्ध कपीते हादीटा एस से बहना था बी अन्ना करपि तर कपिते हमिजा गहन ही करें जे पुरतन आबूदाउद हमें पढ़े हादीजा तरह मूल ग्रंथी लाखें ना হাসিয়ার মধ্যে লিখে রেখেছিল তাহলে বোঝা গেল বিশুদ্ধের যেটা বর্ণনা যেটা মুসন ইব্রাহিদ সাইবা যেটা বর্ণনা করছেন ইব্রাহি সাহেব সাইবার বর্ণনায় যেটা কথা এসেছে হাত রাখতেন এই হানি সম্পর্কে আল্লামা শেখ মোহাম্মদ বলছেন তারপর এবং মোস্তাদহামের যেটা আসল কপি আমি পড়েছি সেখানে তাহতাস নাবিনের কথাটাই উল্লেখ নাই তাহলে বউনাকে সময় বাড়াই দিয়েছে বুঝতে পারলেন যারা কপি বানায় সে কপি বানাবার সময় হয়তো তিনি হানাফি মাঝামের লোক ছিলেন তিনি বলছেন যে তাড়াই দিয়েছে এর আসল কপিতে এই কথাটুক নেই ঠিক যে সমস্ত বর্ণনাগুলি বা আশারগুলি বর্ণনা করেছেন সবগুলি গ্রহণযোগ্য সবগুলি দুর্বল এক হয় সেই চিত দুর্বল অত্যন্ত দুর্বল এবং অথবা এর কোনো আসরই নেই এই জন্য বন্ধুগণ নিঃসন্দেহে যারা নাভিম নিচের পক্ষে হাদিস নিয়ে এসেছেন এগুলি এক তাদের উপরে এর ব্যাপারে কোনো সহ হাদেশ নেই হজরত আলী থেকে যেটা বর্ণা এসেছে কিন্তু হজরত আলী রাজ্য তালা নিজের উল্টা বর্ণনা করেছেন তিনি তোমা। তার থেকে নামির নিচে পাঠা শুনল এই জন্য এই জন্যে আল্লামা আব্দুল হাই নামী বলতেছে যে নাভের নিচে হাত বাটা এবং আলীর নিঃস উক্তি রসুল থেকে এটার প্রমাণ নেই যাই হোক আমরা বুঝতে পারলাম যে নাভের নিচের উপরে এর কোন সহি দড়ি নেই আর হাত ছাড়াতে কোনো দড়িলেই নেই বাকি থাকলে এখন বুকের উপরে বুকের উপরে হাত বাঁধতে হবে এটাই হল সঠিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়ে রাসুল্লাহ থেকে একাধিক হাত খেয়েছে প্রথম যেটা হাজির সেটা হল বুখারি শরীফের হজরতাহ বলছেন হজরতাহ সাহ বলছেন যে অর্ডার করা হতে এক অপরে কি যে ডান হাত বাম হাতের মানে মানে গজ হাতের উপরে রাখা একটা হাত আর একটা হাতের উপরে হাত আর একটা হাতের উপরে রাখতে হবে এখন সবাই আপনি একটা হাত আর একটা হাতের উপরে রাখেন নাবির নিচে যাওয়া সম্ভব নামের উপরে সম্ভব পেলে হয়ে রাখবেন নাকি তারা অবশ্যই আপনার সিনার উপরে এমনি চলে আসতেছে এই সিনার ব্যাপারে এখন কোথায় রাখবেন এই হাতসে কিন্তু কোথায় রাখবেন স্পষ্ট নেই যেমার নবীল হুজুর সাহি বলছেন যে আমি রাসুলের সঙ্গে নামাজ পড়েছি তার ডান তার বুকের উপরে সদর ইমাম আহমদুল হাম্মাল বর্ণনা করতেছেন হিলিপুরা জাল্লাহ তার থেকে সেখানে বলছেন আমি দেখেছি মারা সিরের মধ্যে বর্ণনা করেছেন সেখানে বলা হচ্ছে তাও সিরাজ বলছেন কানা রাসুল্লাহ আমি রাসুল্লাম কে দেখেছি দানহাতের উপরে দুইটাকে বুকের উপরে বেঁধে রেখেছে বুঝতে বললেন এই হাজিস মারাসিল ইমাম সাফি ব্যাপার ব্যাপারী কে ইমাম আবহানি পায় ইমাম আমরা সহিবী থেকে আমরা দরিদ্র এই জন্যে বুকের ওপরে হাত বানাটাই কি সহি ঠিক এইভাবে এই জন্যই ইমাম আহ নম্বর যেটা দরিদ্র এই সমস্ত গ্রহণ এই গ্রন্থে এই তফসিরকে তারা গ্রহণ করেছেন এবং বর্ণনা করেছেন তখন বন্ধুক নিঃসন্দেহে আমরা বুঝতে পারলাম যে বুকের উপর হাত এই দলিল গুলি অত্যন্ত শক্তিশালী এবং যার মধ্যে মালাম হাত বাধার হিকমত কি এবং এই ফায়দা কি এবং অন্য অন্য ওলামারা বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে কি মত পোষণ করেছেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা বাকিটা পূরণ করব আমরা জানতে পারলাম যে বুকের উপরে হাত বাঁধা এতেই সহিদ্ধ হারি সে প্রমাণিত পার্থক্য আছে কিনা হাত যে আমরা রাখবো কিন্তু বাধ্য কিভাবে এটা এবং এর পরবর্তীতে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ সামনে আমাদের বাকি ওলামাদের কাউল বা কথা আহমদুল্লা এর মধ্যে আমরা রসদ সাল্লা সালাতের সলাাতের পদ্ধতি বিশুদ্ধ হাদিসের আলোকে কিছুটা আমরা জানতে পেরেছি আজকে আমরা আলোচনা করব বাকি যে আমরা হাত কোথায় রাখব এ বিষয়টা আমাদের আলোচনা হয়েছিল আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি সহি হাদিসের আলোকে যা আমরা বুকের উপরে হাত বাঁধব এরপর যে আমরা হাদিসের যে দলিলগুলি উল্লেখ করেছি এবং যে সমস্ত যারা বলেছেন যে এই বুকের উপর ছাড়াও নাভির নিচে বা উপরে এই সমস্ত সবগুলি হাদিস দুর্বল স্যার মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী যদি যিনি যোগশ্রেষ্ঠ মহাদিস তিনি তার কিতাবে লিখেছেন যে এই বুকে হাত বাড়া বাধা ছাড়া হাদিসগুলি হয় জৈব দুর্বল অথবা লাশ লালা যার কোন পাত্তাই নেই যার কোনো ভিত্তিই নেই আমাদের বুকের উপরে হাত বান্ধব হাত বাঁধার কিছু হিকমত বর্ণনা করা হয়েছে ওলামা কিরাম বলেছেন हिकमतना बुके हाथ बदाइट बुके बेधे दाड़ी बोला हिकमत एक अत्यंत बनयी कारण सलाद करते बनयी व्यक्ति एक जोन এটাই প্রমাণ করে হাত বাঁধা দ্বিতীয় এবং এই বুকে হাত বাঁধলে মানে বিরোধ থাকতে পারে যদি হাতটা ওপরে থাকে কামাখা হাত নড়বে না স্পিচ নিচে যাবে না আশেপাশে নড়বে না এটা বেহুদা কাজ থেকে মানুষকে কি করে হেফাজত করে তিন নম্বর খসু বুকে হাত বাঁধলে মানুষের কি হয় খুশু এবং খুজু এর আগে যেটা আমাদের আলোচনা হয়েছে যে নামাজ কবলের প্রথম শর্ত ছিল কি খুশু এবং খুব যেটা নামাজের মোড় পা হয় অধিক আকারে হয় এরপরে যেটা হল জাল কাল নিহতের স্থান কোনটা দিল এবং দিন হচ্ছে ইমানের মার্কাজ ইমানের সেন্টার কাজে মানুষের গুরুত্বপূর্ণ একটা জিনিস মূল্যবান জিনিসকে কিন্তু মানুষ করে হেফাজত করার চেষ্টা করে ঠিক কিনা আপনারা যারা টাকা পয়সা কম না চাওয়া করে যদি পঞ্চাশ টাকা তো ঠিক কিনা আমাদের দেশে যখন বাসে ওঠেন কি করেন পকেটটা চেপে না তার টাকা যদি মানে ব্যাগে তো চেপে ধরেন না তো মানুষের যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটা মানুষের প্রিয়জন যে জিনিসটা মানুষের হেফাজত করে কোটা করে যেটা মানুষের এই জন্য আপনি যখন বুকের উপরে হাত বাঁধছেন আপনার এই অন্তরের উপরে তখন যেন আপনি আপনার ওই ইমানটাকে আপনি মজবুত করছেন হেফাজত করতে চাচ্ছেন এই একজন ইমান বা বুকের উপরে হাত বাঁধার চাইতে লজ্জানের উপরে বা একটু উপরে হাত বাঁধার তার এটা নিঃসন্দেহ একটা কি উত্তম দেখা যায় এই বিষয়ে বুকে হাত বাঁধতে হবে এই বিষয়ে কিছু বলামাদেরও কথা আমরা দেখতে পাই যেরকম আল্লামা মুজাহিদ উদ্দিন ফাইরোজাবাদী বলতেছেন কানা ইয়াহু আলাহ আলা আলা সদরে রসুল সালামের উপরে মানে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই হলো আপনার অনেকে এখানে বাঁধে না এই যে বুকে শেষ এখানে না এই জন্য বলছেন যে রাসুদ সাল্লা সাল্লাম তিনি তার চব্বিশ পৃষ্ঠ ঠিকইভাবে আল্লামা সৈয়দুর রহমতুল্লাহ রাই তিনি আল্লামা সৈয়দুল রহমতুল্লাহ এমন একজন আল্লামা ছিলেন যে এমন কোন বিষয় ছিল না যে বিষয়ে তিনি করম ধরেন নাই নাহ বলেন সারফ বলেন কোরআন বলেন হালিস বলেন মানে এত পণ্ডিত্য সম্পূর্ণ ব্যক্তি তিনি বলছেন বলছেন বাম হাতের উপর রেখে ধরে তুমা সত্য হুমা দুইটাকে কি করতেন কোথায় আলা সতরিহি তা বুকের এটাও তুল চব্বিশ পেশ করাতে ছাপা ঠিক এইভাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বরফীর আব্দুল কাদের জিলানিকে যা আমরা জানি তিনি কি বলছেন তিনি ঠিক ওইভাবে বলতেছেন যে বুকের উপরেই নাভির উপরেই নাভির নিচে তিনি বলেন নাই আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলহ একটি বই আছে কোন বিশ পৃষ্ট তিনিও এই নাভির নিচের পুত্র তিনি দান করেন নাই কোন লিখা বই দাস মানে হাত বারাবার সিনা সিনাটাকে বলি আমরা সিনা বলি না বলছেন হাত দিটা কোথায় রাখতে হবে সিনার উপরে বাংতে হাত বলছেন এবং নামাজের মধ্যে আঙ্গুলি হবে কি হিলাতে হবে ওটাতে হবে তাহলে হানাফি জবরদস্ত আলিফ তিনি বলছেন বুককেই হাত বানাতে হবে ঠিক এভাবে আল্লামা মোহাম্মদ হায়াত সিন্ধি হানাফি রহমতুল্লাহ আলাই যিনি মশুর আলিম আমাদের ফালতু মানুষ তিনি বলছেন আল্লাহ হায়মাণিত হয়েছে যেই রাসুল বলেছেন যে তার দিন তার মোট যখন পর্যন্ত আমি জানিয়েছে এটাকে গ্রহণ করতে না পড়বে তত পর্যন্ত সে মমিন হতে পারে না আসুল সাল্লাহ যা আমাদেরকে দিয়ে গেছেন এটা যদি আমার কোন কারণে আমি এটাকে তাহলে বন্ধুকোন এইভাবে আল্লামা ইবনু নজিব হানাপি এবং ইবনু আমির আল হাজ হানাপি তারাও কি বলছেন দেখেন ইবনাত পাওয়া যায় আগে সপ্তাহে আমরা আলোচনা করেছি আমি রাসুল সাল্লা পিছনে নামাজ পড়েছি কি বলেছিলেন আমরা কি আলোচনা করেছিলাম যে আমরা রাসুলস আমি রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে নামাজ পড়েছি নামাজে আল্লাহ রাসুল কোথায় হাত দেখেছেন ওয়াইল নহুল আলসটা আপনাদেরকে আবার শোনাই রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে আমি নামাজ পড়েছি দেখেছি তিনি তার হাত বাম হাতের উপরে রেখে কোথায় রেখেছেন তার বুকের উপরে তিনি রেখেছেন তাহলে আমাদের ওই আপনাদের বলছিলাম যে যারা মহাকি কলামা সকল মেঝাবের সবাই যখন শহী হাদিস পেয়েছেন তখন জয়ী হাদিস গুলি কি করেছেন ত্যাগ করেছেন কিন্তু আমরা ওই মহাক্ষেক না আমাদের কিছু পুটি আর মারকা যারা আমাদেরকে যারা আবু জানে না নিজের মাথাও সম্পর্ক জানে না আমার মাঝাতে আছে আপনার মাঝাও আপনি জানেন এরকম আপনাদের উল্লেখ করছিলাম যে মাানিফ রহমতুল্লাহ আলাই তিনিও ফিরে এসেছেন সেই মত থেকে যেটা তার ছাগরে মহাম্মাদ উল্লেখ করেছেন এই আমরা না জানি অনেক সময় হয়তো তবে আপনাদের বলবো যে হাত বাধাটা কি হাত কি শূন্য এটা একটা শূন্য কেউ যদি হাত ছেড়েও নামাজ পড়ে তবুও নামাজ হবে কিন্তু রাসুদাল্লাহ্লামের নামাজ পূর্ণাঙ্গ নামাজ হবে আমরা কি চাই অপূর্ণাঙ্গ নামাজ করতে। আমরা কি চাই রাসুসাল্লামের নামাজ পূর্ণাঙ্গ নামাজ না পড়তে আমরা কি চাই ওই রাসুলের বাণী যে কাউরের দশ ভাগের এক ভাগ নাম্বার পাই কেউ নয় ভাগ নয় ভাগের এক ভাগ হ্যাঁ কেউ আটভাগের এক ভাগ না আমরা তো চাই সহিমাজ আমরা তাহলে এ দ্বারা আমাদের প্রমাণ হল হাদিস এবং ওলামা এক গ্রামরাও সকলে একমাত্র না বুকের উপরেই হাত বাঁধতে হবে এটাই হলো সহি হাদিসের আলোকে এটাই আমরা জানতে পারি এবার কথা হলো হাত কিভাবে বাঁধ ঠিক না বুকি হাত রাখবেন এবার আমরা যেটা সহি সকলের একমত এই হাদিসটা সহি সেটা হলো ডান হাত ডান হাতের এই যে কাপ যেটা আমরা বলি এই যে তালুটা আর হাতের এই বাম হাতের উপরে রেখে বুকের উপরে বাধা এইভাবে বুঝতে পারছেন আমরা যেটা নামের উপর রাখি রাখি না ওইটাই স্নেহাল চালক হলো আপনার কোথায় বুকের ওপর রাখা ঠিক আছে এইটা হল একটা পদম বুকের উপরে এইভাবে আমরা অনেক অনেকে এইখানে বাঁধে দেখেন আপনারা হয়তো মুসলিম দেখতে পান আমরা বলবো যে না সদর বলতে এখানে একটা টাকা লোক মানে অতিরিক্ত কষ্ট বোঝা যায় আপনি যদি এইভাবে এখানে নর্মাল ভাবে বাঁধেন ঠিক আছে তাহলে অসুবিধা নেই এ একটা একটা কবজি আর একটা কবজির উপর স্বাভাবিক এখানে চলে আসতেছে এজন্যে কবজি একটা কবজির উপর রেখে ঠিক এইভাবে বুকের উপর আপনি হাত এটা অবশ্যই হাজির দ্বারা হবাই যেটা বুকের শরীপের হানিদ যেটা হাজরত আনাস থেকে বর্ণিত আপনার আঠারো ইঞ্চির হাত আর একটা আঠারো ইঞ্চির হাতের উপর আপনি রাখবেন স্বাভাবিক ভাবে বিরোধ করেন আপনি নিজে যাবেন পুজো হয়ে যাবেন না এমনি বুকের উপর যাবে ঠিক কিনা এই জন্যে আপনি যদি এইভাবে বাঁধেন অসুবিধা নেই আপনি কোনো সময় আপনার সুবিধা মতো এক একসঙ্গে একটা বানেন না কেন্লামের তবে সবচেয়ে নিশ্চয়ই হান্যকারী সারেন শুধু বোখারি বর্ণনা করবে দুই নম্বরের সহিত সবই সহিত কিন্তু এটার একটা শক্তির দিক থেকে তারপরে মুসলিম মুসলিম যাতে বর্ণনা করবেন একাই এই আসুন তাহলে আমরা সংক্ষিপ্ত জানতে পারলাম যে হাত বুকেই হবে এবং এক গাছ আর এক গজ হাত বুকের উপরে রাখেন অথবা একটা কবজি আর একটা কবজির উপরে হাতের কিছু অংশ এভাবে রাখেন অথবা একটা কাপ একটা তালু আর হাতের উপরে রেখে আপনি এবার হাতটা তো বাঁধব কিন্তু এটার কিন্তু দুইটা পদ্ধতি আছে কয়টা পদ্ধতি দুইটা একটা হল কব আর শুধু রাখা একটা হলো হাজার ভাষা একটা হলো ওয়াদা হাত রেখে দিল তাহলে আপনি রেখে দিলেন অথবা এখানে এইভাবে ধরেন কেউ কেউ বলেছেন যে সঙ্গে ধরা এবং রাখা কেমনে তিনটা আঙ্গুল রাখুন আর এই দুইটা দিয়ে ধরো কিন্তু এর কোন কোনো বর্ণা নেই বুঝে আসছে আপনাদের তাহলে মোটামুটি আমরা হাত বাঁধার বিষয়টি স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে বুকের ওপরেই হাত বাঁধতে হবে এবং এই হাতটা तीन भावे जायेज रही है हाथ ली हाथ कप एक, एक हाथ हाथ रेखे बुक बांधें कब्जा कब्जे ऊपर रेखे हाथ किसान अथवा पुरो हाथ हाथ हाथ बांधन की धरे रखते राखते कप्रुटाई जायेज रही है এখানে আমাদের একটা জিনিস জানা উচিত এবার মহিলা এবং পুরুষদের কি হাত রাখার কোনো পার্থক্য রয়েছে আমরা তো জানি আমাদের দেশে মহিলারা বুকের উপর হাত বাঁধেন আর পুরুষরা নাবির নিচে বাঁধেন এবং নাভের নিচের কথা আপনার জানতে পারলেন এটা নিঃসন্দেহে বিশুদ্ধ হাজি সোনাই জয়ী ফাদি সকলে একমাত্র এবং বুকের ওপর এই তাহলে তো দেখা যায় আমাদের চাইতে মহিলারাই আগে গেছে। আমরা জোর ধরে বসে আছি তারা সহি নিয়ে বসে আছে ঠিক কিনা তবে কেন এই পার্থক্যটা এটা আমাদের মনে রাখতে হবে পার্থক্য নেই যেইভাবে মহিলারা পুরুষরা নামাজ করবেন হাত রাখার ব্যাপারে রুপুষ এসার ব্যাপারে হুবমে পুরুষরা যেভাবে করবে ওইভাবেই মহিলারা করবে কোনো প্রকার কোনো পার্থক্য নেই কিছু পার্থক্য আছে কিছু পার্থক্য আমরা না বললেও হয় না যেরকম পুরুষরা এরা যদি নাভি থেকে হাঁটু পত্র ঢেকে রাখে আর কাঁধের উপরে কাপড় রাখে যাবে ঠিক কিনা কিন্তু মহিলাদের সমস্ত করতে হবে রাখতে পারবে বাকি একবারে পায়ের নিচের পাতা থেকে নিয়ে শরীরের সমস্ত অবতাল থাকতে হবে তাহলে আবরতের ব্যাপারটা কম বেশি আছে ঠিক কিনা হচ্ছে তোমাদের লাইন হচ্ছে সবার পিছন আবার দেখেন পুরুষরা যদি ইমামতি করে নামাজ পড়ায় তাহলে তারা আগে গিয়ে বেড়ে গিয়ে নামাজ পড়ায় ইমাম সবার আগে থাকে না একাই এক লাইন কিন্তু মহিলারা যদি নামাজ করে নামাজ পড়ে তখন কিন্তু তারা সামনে গিয়ে করতে পারবে না ওই কাতারের মধ্যেই থেকে তাকে ইমামতি করতে হবে বুঝতে পারলেন পুরুষদের এই কয়েকটা বিষয়ে মহিলা এবং পুরুষের কিছু পার্থক্য করেছে। তবে নামাজ পড়ার পদ্ধতিতে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই এজন্যে আল্লামা আব্দুল হাই আপনারা নিচো ব্রেল থেকে বা একটা বানানো পাবে কি যে বুকের ওপরে মহিলারা হাত বাঁধলে তাদের মানে পর্দা বেশি হবে তো রাসুল সাল্লাম পর্দা বুঝতেন না মহিলাদের পুরুষরা কোথায় বাঁধবে নিচে বাঁধবে আর মহিলারা উপরে বাঁধবে যুক্তি খাটে না বরং সহি যেহেতু আটের পক্ষে বাঁধতে হবে কাজে পুরুষ এবং মহিলা সকলেই বাঁধতে হবে এই জন্যে খানাপি মাঝাব ছাড়া অন্য কোনো মাঝাবে এই ধরনের করা হয়নি এজন্য বন্ধুদের আমাদের জানতে হবে যে যে সমস্ত কিতাবগুলি আমাদের কাছে আছে এখানে কেউ কোনো তৈরি প্রমাণ করে নি পুরুষরা যেভাবে করবে মহিলারা করবে এর মধ্যে কোন বিষয়টা আপনারা আরো স্পষ্ট হওয়ার জন্য বলব যে সেচদার সময় মহিলারা হাত পা গুটিয়ে নেবে মাটির সঙ্গে লাগাই দেবে এই যে বর্ণনা এসেছে এটা নিঃসন্দেহে দুর্বল বর্ণনা এটা হাবিবী এর বর্ণনা বিশুদ্ধ নয় এটা গ্রহণযোগ্য না এই জন্য আমাদের দেশের মহিলারা বা বিশেষ করে যারা বইটে পাওয়া যায় যে হাত লাগাই দিবে মাটির সঙ্গে পিঠ লাগাই দিবে এর সঙ্গে পাছাটা ও এক স্তম্ভ মাটির সঙ্গে লাগাই থাকবে এটাই যের মাটির সঙ্গে শুয়ে দেয় যেখানে আল্লাহর রাসুল সাল্লুসাল্লাম শুদ্ধ হাজি বড়া করেছেন তোমরা হাতটা এর সঙ্গে পাঁচরের সঙ্গে লাগাই দিবে না আলাদা করে রাখবে তোমরা কুকুরের মতো হাটটা মাটির সঙ্গে বিছাই দিবে না হ্যাঁ আর আমরা রাসুলের হাজি উল্টো ফোক আর লিখে দিয়েছি কি মাটির সঙ্গে যেন শুয়ে দেবা যত পড়ে এমনও পরে লেখা আছে যত একেবারে নিজেকে ছাটাই দেবে মাটির সঙ্গে ততই আমরা কোরআন এবং হারিস ভিত্তিক জানতে চাই কোন ব্যক্তিগত কোন ফতোয়া আমরা গ্রহণ করতে পারি না কারণ রাসুদ সাল্লার চলাম ছাড়া কাউরি সংযোজন করার কোন অধিকার নেই ঠিকইভাবে যে হাদিসটা আব্দুল্লাহ থেকে এসেছে যে মহিলারা নামাজ পড়বে তখন এখানে গোল হয়ে যাবে উঁচু নিচু হতে পারে গ্রহণ করা চলবে না উম্মুদ্দার দার্লাহ আনহা আবুদ্দার স্ত্রী আন্না সফি সলাহা দিল্মুদ্দারদ সাহাবিয়া মহিলা যেগুলি বলা হয়েছে একটাও হাদিস ভিত্তিক না সবগুলোই হাদিস আর জন্য বন্ধু কোন আমাদের মনে রাখতে হবে যে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই বরং পুরুষদের যেভাবে নামাজ পর্বতে আপনারা শিখবেন শুরুতেই রয়েছি কিভাবে আমরা রুগু করব কিভাবে করব, কিভাবে হাত লাগবো কি মোট কথা পুরুষ এবং মহিলার কোন পার্থক্য নিশুদ্ধ হালসের দ্বারা প্রমাণিত না বরং সাহাবিয়ারা মহিলারা পুরুষদের মতোই নামাজ পড়তেন বরং রাশুস্লামের বাণী সকলেই জানতেন যে সজলুক আমার আই তোমনি হে আমার আমরা যে আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবেই হুবাহ নামাজ পড়ো এবার তাহলে আপনার আমরা হাত বেঁধে ফেললাম ঠিক আছে এবার আপনি আপনারা দাঁড়ান অবস্থায় সেই বুড়ো আঙ্গুলে আর যখন সেজা করেন তখন নাকি নাকের দিকে আর যখন বসবেন তার বৈঠকের জন্য তখন হল গোলের দিকে ঠিক না এই যে পার্থক্য আপনারা জানতে হবে এর কোনদার জায়গায় দৃষ্টি রাখবে বলে নাই তুমি খাওয়াই থাকবে তখন তোমার দৃষ্টি তোমার শেষ অবস্থায় জায়গায় থাকবে বসে থাকলে এইটা শেষদার সময় ওইটা এইভাবে প্রাপ্ত করে দেন নাই রসুল্লাহ সামনে দিকে একটু চুলিয়ে দিতেন একটু নুয়ে দিতেন এই আপনি হাত বেঁধে এবার মাথাটাকে কি করবেন তা না মাথাটাকে করে কড় হয়ে যেন বুঝা যায় যে আপনি একজন ভয় ভীতি সহকারে নামাজ আদা করতেছেন এই জন্য ঘরের ভিতরে যত মূর্তি ছিল সবগুলিকে ভেঙে ফেলে এই মসজিদে কাবা ঘরের ভিতরে নামাজ পড়লেন এবং তার দৃষ্টি কোথায় ছিল শেষ জায়গায় রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আসমানের দিকে দৃষ্টি নিষেধ করেছেন তাহলে নিজেই রাখতে হবে এদিক ওদিক দিককে নিষেধ করেছেন তাহলে সামনেই রাখতে হবে ঠিক কিনা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সামনে এমন কিছু আপনার দৃষ্টি আকর্ষণ করে এমন কিছু জিনিস রাখতে নিষেধ করেছেন আল্লাহ নামাজ শুরু করলেন এদিক ওদিক নিয়ে যায় তবে প্রমাণ হয় এটাই যে রাসুল সাল্লাহ্লাম দৃষ্টি কোথায় রাখবেন সে তার জায়গাতেই রাখবেন এটাই শুধু দলিল আছে যখন আপনি প্রশাহত বসবেন ওইখানে একটা কথা আছে যে গান রাসুল্লাম কি করতেন ওই যে আঙ্গুল পরে আসবে আল্লাহ করার মানে কি তাহলে আপনার দৃষ্টি ওই শেষ লাগাতে কিন্তু আপনার ওই দৃষ্টি নিক্ষেপ করা মানে ওইখানে করা ফলক মারা বলি আমরা ঠিক না তাহলে বুঝা যাচ্ছে এই যে আমরা পার্থক্য করেছি যে দাঁড়ানো অবস্থায় সেজদার জ্বালায় রুকুর সময় দুই পায়ের মধ্যে সেজদার সময় নাকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে আর সময় পার্থক্যের কোন দলিল নেই বা কোনো জয়ীব দলিল নেই এটা বাড়ানোর বা ফোকাজের বা কারো কারো একটা মৎ ছবি এর জন্য যেখানে আমরা সুস স্পষ্ট পেয়ে যাব তখন আমরা কাউরি মর্যুদ্ধ থাকতে পারি না এরপরে হৃদায় শরীফের একটা ব্যাখ্যা কার এখানে উল্লেখ করেছে পার্থক্যটা কোন সময় কোথায় রাখতে হবে আল্লাহ ওবায়দুল্লাহ রহমানি একজন বড় মহাদেশ ভারতবর তিনি বলছেন যে এর পক্ষে তিনি না রাশুর থেকে কোন প্রমাণ করতে পেরেছেন আর না সাহাবি থেকে না কোনো এর দরি প্রমাণ করতে পারে পারেন আমাদের কাছে তাহলে স্পষ্ট হয়ে গেল যে আমাদের দৃষ্টি সময় সেচদার জায়গাতেই থাকবে আর বৈঠকের সময় আমরা ওই দৃষ্টি নিক্ষেপূর্ব কোথায় আঙ্গুলের উপরে তাহলে বন্ধুগণ আমাদের এই হাদিসভিত্তিক আমাদের জানতে পারলাম যে আমাদের দৃষ্টি এবার সেচদার জায়গাতেই থাকবে এবার আমাদের করণীয় নেই এবার তো আমরা চোখ সেগা দিয়ে রাখলাম এবার আমাদের যেটা কাজ হবে এবার হাত আমরা বেড়েছি বৃষ্টি বা সেগার জায়গা আমাদের আছে এখন আমাদের কাজ নেই এখন হলো যেটা আমাদের কাজ সেটা হলো দোয়া স্তেপ্তা পাঠাব দোয়ায়ে স্তেপ্তা বা আমরা কি বলি পাঠ পাঠাব ঠিক না ছানার একাধিক দোয়া রয়েছে তার মধ্যে আমি সবচেয়ে বিশুদ্ধ যেটা বা দুইটা দোয়া আপনার জন্য উল্লেখ করতেছি সলিম থেকে যে দোয়াটা প্রমাণিত হয়েছে সেটা হলিম সালাদ শুরু করার পরে এরপরে কিছুক্ষণ আল্লা অবলম্বন করতেন জিজ্ঞেস করলেন সাহাব একটু ইয়ার রসুল আল্লাহ আপনি তাদের তাড়িমা বাধার পরে চুপ থাকেন কি করেন তো বললেন যে আমি এই দুটা বলি বন্ধুয়াটা আল্লাহ বা অর্থগুলি আমরা পড়ে জানো ইশা আল্লাহ কারণ আমরা তৃতীয় নম্বর শর্ত বলেছিলাম নামাজ কবুল হার কি সলাতে পড়ি আমরা জানি না ওইখানে গিয়ে যদি আমরা অর্থ মানে সার্বরম অর্থ আমরা করার চেষ্টা করব এটা আল্লাহ রাসুল সাল্লিশে কিন্তু আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন না যে এটা শূন্যতে বা নফরে চলবে না চলবে না এজন্য এখানে দুই ধরনের হতে পারে যে এটা শূন্যত নতে পারে অথবা শুধু ফরজের জন্য এটা খাসো হতে পারে কেউ কেউ খাসো বলেছেন আলমের কাছে প্রিয় কথা হচ্ছে কি বান্দা বলবে সুবাহিকা ও তা ইটা সুন্দর ছবি চলুন বুঝতে পারলেন তবে সবচেয়ে বিশুদ্ধ যেটা হল বোকালি মুসলিম হাজার যেটা প্রথমে আপনাদের বললাম দুইটার যে কোনো একটা বা এটা ওটা আল্লাহ রসুল পড়তেন ওইভাবে আপনি পড়তে আলহামদুলিল্লাহ বলবেন একটাই মুখস্থ করতে পারিনি হয়তো বা এখনো বা একটাই সম্ভব না করা তো আবার বলবেন এখানে আল্লাহ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ রায় তিনি বারো প্রকার স্থানা উল্লেখ করেছেন এখানে এই আমরা যথেষ্ট মনে করি ঠিক আছে এই ছানা পাঠ করার পরে রাসুদসালাহ আলী সাল্লাম এবার আপনাকে কি করতে হবে সারা যখন গেল এবার আপনার কাজ হচ্ছে আপনার ওই ইয়ে পড়ব চারটা ওই আউজবিল্লা পড় ঠিক কিনা এরপর আমাদের আউজবিল্লা পড়তে হবে আউজবিল্লার এ এবং বিসমিল্লা আমাদের পড়তে হবে এরপর আমাদের কাজ হলো আউজুল্লাহ এবং বিসমিল্লা পড়ব আমরা এইভাবে আউজবিল্লা ইমিনাশাহী তানিমিন হামিহি ওনাফিহি ওনাফসিহি অন্য অন্যান্য পরনে আছে আল্লাহ রসুল এভাবে পড়তেন আউজ বিল্লাহিস আলিম মিনা শৈতান রাজিম মিনা হামজিহি ওনাফিহি ওনাফিহি এরপরে বিসমিল্লা রহমান রাহিম আল্লাহ রসুল্লাম পড়তেন এরপরে আমাদের পড়তে হবে কি সুরা ফাতেহা এবার আউজ্লাহ বিসমিল্লা হয়ে গেল এরপরে আমাদের পড়তে হবে বিসমিল্লা যখন হয়ে গেল এবার সুরা ফাতেহা আমরা পড়ব এবং পড়ার সময় খেয়াল রাখতে হবে আমাদের একটা একটা করে আয়াত পড়ব আমাদের দেশের মাশাল বেশিরভাগ ইমাম সাহেবরা একদম এক নিঃশ্বাসের সুরা পাঠে বিশেষ করে তার আগমার যখন হয় তার তো কথা থাকে না হাদিসা হাতে আল্লাহ রাসুল সাল্লা একটি একটি করে আয়াত করতেন একটা করে আয়াত করতেন আনতেন একটা আয়াতেন আমরা যদি এটা শুনেন সত্যিকারে সালাত আদা করি কেন আল্লাহ আয়বেন কবর করবেন না কেন না সলাতে আমরা উপকৃত হবো না অবশ্যই হবো এই জন্য বিসমিল্লা এক নম্বর আয়াত আপনি দেখবেন সৌদি আরবের মসজিদ গুলিতে কে এক নম্বর আয়াত লেখা আছে ঠিক দেশে কে ধরে না ওই বসে যায় ঠিক ছয় নম্বর আয়াত করে বিসমিল্লা কিন্তু হালিশ যেহেতু এসেছে যে রাসুল সাল্লাহাল্লাম এই বিসমিল্লাকে একটা আয়াত করেছেন এজন্য জন্য আমরা আউজুল্লাহ বলার পরিবার বিসমিল্লাহ রহমান রাহিম এবং বিসমিল্লাহ জোরে পড়বেন না আসতে পড়বেন আসতে পড়ার হালিসগুলি সবচেয়ে সহি এবং শক্তিশালী কেউ যদি জোরে পড়ে যায়ে আছে না যায় বলতে পারবেন না কারণ বিসমিল্লা সুরা ফাতেহার আয়াত কি না এই নিয়ে একটি ইস্তলাফ থাকলেও যেটা সঠিক পথ সেটা হল বিসমিল্লাহ সুরা ফাতেহার একটি আয়াত আর সুরা নামে বাকি অন্য সমস্ত সুরার প্রথমে যে বিস্মিল্লা লিখা রয়েছে এগুলি আয়াত না সবই এক সকলেই একমত সুরাত আয়াত না এটাও একমত নামালের যে আয়াত সবাই একমত অন্য সুরাতে যে বিসমিল্লা লেখা আছে এটা সমিল্লা সুরা হাতেহা একটি আয়াত এবার আমরা ধীরে ধীরে আমরা পড়ব যদি জোরে নামাজ হয় কেরা জোরে হয় তাহলে বিসমিল্লা নরবে নীর পড়ে কেউ যদি জোরে পড়ে চায় গাছে মারপিট করা দরকার নেই তবে আসতে পড়াটাই কি উত্তম যেহেতু রাসুল সাল্লামের বিশুদ্ধ আমরা সূর্য বা যার যেভাবে কণ্ঠে পড়ার জন্য আদেশ রয়েছে আলহামদুলিল্লাহ থামতে হবে يا كانعبد و اياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين امنوا انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এইভাবে থেমে থেমে একটি করে আয়াত পড়তে হবে কারণ সুরাফ ফাতেহা তখন ইমাম পড়বেন কিন্তু আমরা পেছনে পড়ব কি না এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মশাল কারণ সুরাফ না পড়লেন নামাজ হবে না যদি এখানে ইত্তরাফ আছে আমার মনে হয় সামনের সপ্তাহের জন্য আমরা ওই বিষয়টাকে রেখে দিই সুরা ফাতেহা এবং বিরাট লম্বা চলের আলোচনা এখানে একজন এক এক মত প্রকাশ করেছেন হাদিস একভাবে মহাতার ভাবে এটার নিরসন কিভাবে আমরা করব। এই জন্য আমার মনে হয় সুরা ফাতেহার জন্য আলাদা একটা ক্যাসেটই হয় যেন আমরা আলাদা করে এই জন্যই করতে চাচ্ছি সুরা ফাতেহাকে কেন্দ্র করে যেন আমরা আলাদা একটা ক্যাসেট তৈরি করতে পারি যেহেতু হুকুমটা কি কেমন করে পড়তে হয় আজকে আমরা এখান থেকে যদি খান্ত করি অসুবিধা নেই মোট কথা এই সুরা ফাতেহা সংক্ষিপ্ত জেনে রাখেন যে এটা নামাজের একটা ফরস বা রুগুন যা ছাড়া নামাজ হবে না অবশ্যই পড়তে হবে তিনি ইমাম হোক তিনি মুক্তারি হোক তিনি আকাকি হোক তিনি মুক্তি হোক নামাজ হোক নামাজের আলোকে ইনশাল্লাহ আমরা সামনে সপ্তাহে বিষয়টাকে দীর্ঘ এবং বিস্তৃত আলোচনা করবো আজকে আপনাদের কিছু প্রশ্ন উত্তর আমরা সুযোগ দেওয়া মনে হয় উচিত মনে করি আসুন বন্ধুকান এই সুরা ফাতেহা আমরা সঠিকভাবে যেন একটা কথা এখানে মনে রাখবো আমাদেরকে সুরাফ হাতেহা যেহেতু তুরুগুন এই জন্য সুরাফ হাতে যদি কেউ ভুল করে হ্যাঁ জের জবানে যদি ভুল করে হ্যাঁ যদি উচ্চারণে ভুল করে তাহলে নামাজ ফাঁসে পেয়ে যাবে কিন্তু যদি কে রাতে মনে করেন টানে মদ কোথায় কয়ালে টানতে হবে এই উল্টে একটু কম বিষয় কারণ সুরাফ হাতেহা যদি বিশুদ্ধ করে না পড়তে পারেন যদি না জালি হয়ে যায় স্পষ্ট ভাবে যায় তাহলে আপনার নামাজেই হবে না তবে যদি তাকে জানতে হবে আল্লাহ আল্লাহর কোরআনকে বিশুদ্ধ করে পড়ার জন্য আল্লাহর আলমী আমাদেরকে আদেশ করেছেন এজন্য আসন আমরা এই রাসুরের সলাদ সুবহ সলা আদা করতে পারি সেদিকে আমাদের খেটে রাখতে হবে আল্লাহ রবুল্লা আমাদেরকে সঠিকভাবে সলাদ আদা করার জন্য তবে দান করেন তাহলে আমরা এর মধ্যে সুতরা হুকুম এবং কেবলার হুকুম এবং আমরা কীভাবে দাঁড়াব কেবলামুখী হয়ে এরপর আমরা তেকবীর তাহারিমা বাধব কীভাবে তেকবিরের তাহারিমা তকবীরের সঙ্গে সঙ্গে হাত বাঁধতে পারেন আগের তকবীর পরে হাত বাঁধেন আগে হাত বাঁধেন পরে তকবীর তিন প্রকারে যায় যাতে জানছি কিনা আমরা এরপরে আমরা যাতে আলোচনা করলাম যে কোথায় হাত বাঁধব এরপরে আমরা জানতে পারলাম বুকে হাত বাঁধবো এবং বুকে হাত বাঁধতে কীভাবে বাঁধবো সেটাও আমরা তিনভাবে বাঁধতে পারি এবং সেটাকে দুইভাবে ধরে এবং রেখে পার্থক্য নেই আমরা জানতে পারলাম এবং এরপরে যেটা আমরা দোয়া স্ত্রী আবার ছানা পাঠ করতে হবে এটাও আমরা জানতে পারলাম এবং একাধিক দোয়া রয়েছে দুইটা আমরা উল্লেখ করেছি যে কোনো একটা আপনারা পড়তে পারেন অসুবিধা নেই বা এটা কখনো ওটা কেউ যদি পড়তে চায় দায় রয়েছে এরপরে আমাদের পাঠ করতে হবে এবং সুরাফ হাতে আমাদের পাঠ করতে হবে একটা একটা করে আয়াত ধীরে ধীরে আপনি সারা সময়টাই তো দুনিয়ার কাজে আপনি লাগাচ্ছেন আর এই সলাপের সময় এসে আপনার একটু তাড়াহুড়া কেন ঠিক কিনা এই জন্য আমরা এই ইতমিনা এবং এদালের সঙ্গে ইসলাম যদি আদা করি আল্লাহ আল্লাহর আগামী দরবারে কবল হবে এবং ইসলামের মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো সে আল্লাহ সামনে সপ্তাহে সুরা হাতে হা পড়ব না পড়ব কে পড়বে কে পড়বে না এই নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআ আল্লাহ সামনে সপ্তাহে আমি একটু কি বলব গতকালকে আমাদের রিয়াদের একটা প্রোগ্রাম ছিল ওইখানে সারাদিন সকাল আটটা থেকে নিয়ে ছয়টা আশা রাত্রি বন্ধু বান্ধবের আলাপ সলাপ করতে গিয়ে ঘুম তো হয়নি আবার ঘুভ ফিরে এসেছি সময় এটা একটু আমারও মনে দিক থেকে কারণ আলোচনা করতে গেলে শারীরিকভাবে একটু সুস্থ থাকলে ভালো আলোচনা হয় এই ফাতেহার আলোচনাটা সব ফাতে পড়া আলোচনাটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহুদের মধ্যে বিরাট একটা তলাপ রয়েছে আল্লাহ সামনে সফরে আপনার দাওয়া থাকলো এবার যদি আপনার কারই প্রশ্ন থাকে উল্লেখ করতে পারেন দিদি কিন্তু প্রশ্ন আছে দিদি আত্মাই হয়তো পড়া সময় হাতটা কিভাবে রাখতে হবে আমরা পরবর্তী বিস্তারিত আলোচনা করব যেহেতু প্রশ্ন করছে আঙ্গুল উঠাবো কখন এই নিয়ে আঙ্গুল রাখতে হবে কিন্তু ধরে রাখি ঠিক ইশার সময় হাতটা এভাবে করি বিশুদ্ধ যেটা হাদিস সেটা হলো হাতটা বেঁধে রাখতে হবে এইভাবে এবং আঙ্গুলটা এটা খারাপ থাকবে এখন একবারে উঠাবো না সব সময় নাড়াবো হাদিসে আল্লাহ রসুল হা আঙ্গুল হিলাতেন এটা সহি কিন্তু কখন তিনি আঙুলটা ইশারা করতেন এটার কোন বিশুদ্ধ আদেশ নেই হারছে এসেছে সময় আঙুলটা ঠিক আছে এই অনেকেই বলেছেন যে শাহদাতের সময় আঙুল উঠাবে তবে সবগুলি হারিস জৈব সহি আদেশ নেই এজন্য কেউ বলতেছেন যে জৈব হলেও তো এটা বর্ণনা আছে কাজ তখনই উঠাবো আর কেউ কেউ বলতেছেন যে হতু তো জৈব না হাত উঠাতে কোনো এক সময় নড়াইরাও খালাকা কোনো নির্দিষ্ট জায়গা তবে অন্য পাওয়া যায় এমনও জান সবসময় হাত আঙুলটা হিলাতেন কেউ যদি সবসময় হিলান বা কোনো এক সময় হিলাই দেন দুইটির জায়গাতে কোনো অসুবিধা নেই কেউ যদি দেখো পুরোটা জায়গাতে অসুবিধা নেই আল্লাহ রসুল বলছেন যে আঙুলটা হিলান এই আঙুল হিলানটা কি করা হয় এটা আপনি একবারই নড়ান কিন্তু কখন তাহলে এর বিশুদ্ধ হালসিয়ে প্রমাণ নেই একবার যে কোনো সময় নড়াইবেন অথবা সবসময় নড়ানো থাকেন এটাও সেই আছে যায় গাছেন এটা সুন্দর কাজে এই জিনিসগুলো না কেউ যদি না করে নামাজ হয়ে যাবে তবে নামাজ পূর্ণ অঙ্গ হবে না এবং নামাজের সোয়াদ কমে যাবে একটা সুন্নত ছাড়বে দশ টনিক কমবে বুঝে আর কারণ এই প্রশ্ন নেই বিতরের নিয়ে করে আমাদের বাংলাদেশি ভাইদের বিরাট সমস্যা সমস্যার জন্যে যে আমরা যেভাবে ভিত্তুর পড়ি এই ধরনের বিতর হার ইচ্ছ করে পাওয়া যায় না আর এই জন্যেই বেশি বুঝতে এই ভিতরে নিয়ে যত প্রশ্ন হয়েছে এখানে আপনারাও খেয়াল করেন অন্য নিয়ে প্রশ্ন হয়েছে হয়নি আপনাদেরকে ভিতরে একটা ইয়েছিলাম না ওখান থেকে প্রতিষ্ঠিত করে একটু পড়ার চেষ্টা করেন মনে রাখতে হবে আমি বারবারই আপনাদের উত্তরটা একটু বিস্তারিত দেওয়ার চেষ্টা করে এবং আমাদের আলোচনা ইনশাল্লাহ ভিতরের সলাগ নিয়ে একটা ক্যাসেট তৈরি হবে এক সপ্তাহ এটাই আলোচনা হবে আল্লাহ করে আপনারা যদি সহায়তা করেন আমাকে আসেন আপনারা ধীরে স্ত্রী যদি আপনাদের শোনার মানসিকতা থাকে তো আমার ইসিকতা আছে প্রথমত সালাতের পেটের সংখ্যা আমাদের জানা উচিত সাত আছে নয় আছে এগারো আছে আছে, আছে আছে। ছয় প্রকার সংখ্যা রয়েছে ঠিক আছে বিশুদ্ধ হাদিতে এই ছয় প্রকারের সংখ্যা প্রমাণিত আছে একও আছে তিনও আছে পাঁচও আছে সাত আছে নয় আর এগারো আছে আমরা তো তিন রেখাতে অতিরিক্তও জানি না কমও জানি না ঠিক কিনা কেন জানি না আমাদের বেশিরভাগ জিনিসগুলি কিন্তু মাঝাবের মাধ্যমে জানা মাফ করবেন যা কিছু জানি মাঝাব ভিত্তিক জানি মাঝাবে একটা হারিস নিয়ে এনেছে যেটা খারাপ একটা দিক হলো ভালো আছে কিছু খারাপ দিক একটা হারিস নিয়ে সৈভব জৈব বসে আছে বাকিগুলো আর দেখা দেখি আর অবকাশ নেই তার মাঝাবের অনুসারীদেরকে জানানো জানা বড় ইচ্ছা করে জানাবে জানাতে গেলে তো মাঝাব চলে যাবে মাঝাব বড় না আদিবর ইমাম এই মন মানসিকতার একটা ব্যাপার কিন্তু এবং জানার একটা ব্যাপার আমাদের হানাদি মাঝাবে এক রাখার বেতন শিকারই করে যেটা সবচেয়ে বিশুদ্ধ হাজু বোখারী মুসলিমের এক রাখাদের আদিব এক রাখাতে হারিয়ে যখন শক্তিশালী অন্য কোনো করি না তিনি সেটাকে অস্বীকার করেছে পুরা অস্বীকার মানে রাসেলের হাদিসকে অস্বীকার করা না ভেবেছেন ভেবে দেখেছেন মাঝাবকে আপনি হাদেশকে বর্জন করলেন যুগি খাটিয়ে হতে পারে না এখানেই তো এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এক রাখার বিতর্ক এর মধ্যে ক্রুষণ এরপরে আমরা আপনি যদি একলা গাছ পড়তে চাই কিভাবে আপনি রসুদের সরাত কায়েম করতে চান আর ইস্তাতেই আপনি বিদাত দিয়ে এটা হতে পারে না বিদাত ইস্তান কাছে নাই বিদা দিয়ে আল্লাহ কাছে জন্য আপনি দিলি নিয়ত তিন রেখাতে যদি আপনি সানা নিয়ত করে ফাতে হা পাঠ করে অন্য একটা সুরা মিলিয়ে এবার আপনি যদি ক্রম করতে চান ক্রমুদের ব্যাপারটা স্পষ্ট স্পষ্ট হন আপনারা আমাদের নামাজে কিহর্ত আলোচনা আসবে পরে যেখানে আপনারা স্পষ্ট তৈরি ক্যাশের যতক্ষণ চলে আমাদের কোন রুঘুর আগেও করতে পারেন পরেও করতে পারেন দুটাই যায় যাতে ঠিক আছে কোনো তের দোয়া রুঘুর আগেও করতে পারেন পরেও করতে পারেন হাত উঠান না উঠান দুটোই জায়গাতে হাত উঠিয়ে ক্রুত করেন অথবা হাত ছেড়েই করেন জায়গাতে ক্রুদ মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে করেন দুটোই জায়গাতে এটা ক্রুতদের ব্যাপারটা খুব সহজ রুঘুর আগে করেন পরে করেন পড়েন না পড়েন হাত উঠান না উঠানিকটা জায়গ র যারা কোনো করেছে সবসময় রাসুল করব না এটাই আছে। সাতজন সাহাবি রাসুল থেকে এই ভিতরের নামাজ সংক্রান্ত হাসি ভাওনা করেছেন উভয় উগ্ন কার একজন রাসুল করব পড়েছেন চুদ ভাওনা করেছেন আর বাকি ছয়জন কোনো তো একটু কথাই উল্লেখ করেনি কি বুঝা যাবে আসলে যদি সবসময় করতেন তাহলে সাতই জনে পড়া করতেন কিনা তবে আপনি যদি সবসময় করেন যায় যাতে কিন্তু ওয়াজেক করবে করবেন এর উঠে দরি লাগেন এবং কোনো পড়তে না পারেন সবাই চালাও আর এই আবার নপল হয় নাকি ওয়াজে ওয়াজেক কোনো দিনই হয় হয় নাকি হ্যাঁ মেন সাবজেক্টগুলি কোনো ফোর্থ সাবজেক্ট হয় তো মেন জিনিস কোথা থেকে পেয়েছে যাবে এই জন্যে যেখানে ইসলামে একে সহজ করে দেওয়া হয়েছে তুমি পড়তে পারো পড়াও যায় না পড়াও যায় বরং মাঝে মাঝে পড়াই সুন্দর সবসময় পড়া সুন্দর তো রসুন যেখানে সবসময় পড়েন আপনি কে কখনো আপনি আল্লাহ রসুলের উপর দিয়ে আপনি চান নাকি আমরা বলবো জানিয়ে যাচ্ছেন সবসময় পড়া যায় যাচ্ছে যে চ্যাংটা করেছেন চাই যাচ্ছে আপনি পড়তে হবে এর জন্য আপনাকে দলে দিতে হবে এরপরে যেটা আপনি তিন রাখার যেটা পড়তে চান সম্মত আর একটা কোনো আদেশ নেই একটা হলো দুই রেখা পরে সালা ফিরে দেবেন এরপরে আর দেখেছেন আপনারা পরে এখানকার দুই রেখা পরে সালা ফিরে দুই রেখা পড়া কিভাবে পড়েন এইভাবে পড়বে তিন করে দুই রেখা পড়ে সালা আবার এক রেখা পড়তে আগে দুইভাবে পড়লো ওইভাবে সালা আলাপ একরেখা শেষ দ্বিতীয় শেষ রাখাতে জয় রেখাতেই পড়েন এক পরের আর তিন পরের আর পাঁচ আর সাত আর নয় আর এগারো শেষ রাখাতে গিয়ে কুন করবেন আগে করেন পরে করেন লুকুন ছাড়েন পরে না সব করি বুঝে আসছে আপনাদের তিন রেখা তার বসা চলবে না যদি বসে যান তবে তারা ফেট এবার কথা হলো তৃতীয় এটা হলো বিশুদ্ধ এটা হলো কি হাদিসম্মত মা এসা বলছেন যে রাসুল সাল সাল্লাম তিন রেখার ভেতরে পড়েছেন মধ্যখানে